এই হবে বুকে মানুষ জীবন কথা আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম মক্কার বাইরে বিভিন্ন গোত্রের সাথে রসুল্লাহ সাল্লু আলহিউলামের দাওয়াত এবং তাদের কাছে প্রতিরক্ষা চাওয়ার বিষয়ে দুটি গোত্রের কথা আমরা আলোচনা করেছি বনুকিন্দা এবং বনু আমের এবং সাসা যারা আল্লাহ রসুলসাল্লু আলিহাসাল্লামকে প্রোটেকশন দিতে রাজি হয়েছিল সত্যি কিন্তু সেটা ছিল রাজনৈতিক কারণে ক্ষমতা লাভের আশায় তারা স্বপ্ন দেখছিল আল্লাহর রসুলসাল্লু আলিহাস্লামের নেতৃত্ব গুণ এবং ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে একদিন তারা সমগ্র আরবের রাজা হবে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 আপনি আপনার ব্যাপারে আমাদের জড়াবেন না আমাদের জীবনের কসম আমরা ভিন্ন উদ্দেশ্যে এসেছি তখন ইয়াস চুপ হয়ে গেল এবং এরপর রসল্ল সাল্লু আলাইসাল্লাম তাদের থেকে উঠে আসলেন তারা মদিনায় চলে গেল এরপর আওস এবং খাজরাজের মাঝে বুয়াসের যুদ্ধ সংঘটিত হয় এর কিছুদিন পরেই ইয়াস এ বিন মোয়াজের হয় মাহমুদ এ লাবিদ বলেন তার অন্তিমকালে উপস্থিত ছিল এমন একজন তার স্বগত্রীয় ব্যক্তি আমার কাছে বর্ণনা করেছেন যে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 তাদের ছাউনিতে ঢুকে তিনি তাদের জিজ্ঞেস করলেন তোমরা কারা তারা বলল আমরা আলখাজ রাজগোত্রের রসুলুল্লা সাল্লু আলিয়া বললেন আচ্ছা মদিনার ইহুদিদের মিত্র তোমরা তাই না তারা বলল জি ঠিকই বলেছেন রসুলুল্লা সাল্লু আলহিম বললেন তোমরা কি একটু বসবে আমি কি তোমাদের সাথে কিছু কথা বলতে পারি তারা রাজি হল রসুল্লাহ সাল্লু আলহিম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন নবীজির কথা শোনার প্রতি তাদের খুবই আগ্রহ ছিল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 কিন্তু তাকে আশ্রয় দেওয়ার মতো সাহায্য করার মতো কাউকে তিনি পেলেন না কখনো কখন বা ইয়ামান থেকে লোক আসত মুদার গোত্র থেকে লোক আসত রসুল্লা সাল্লাস্লাম তাদের নিকট যেতেন এবং আপন বক্তব্য পেশ করতেন সাথে সাথে তারই গোত্রের লোকজন এবং তারই আত্মীয় স্বজন ওই লোকের নিকট উপস্থিত হত এবং বলত কোরআ এই বালক থেকে আপনারা সতর্ক থাকবেন সে যেন আপনাদেরকে বিভ্রান্ত করতে না পারে রসলুল্লাহ সাল্লু আলাইস্লামের বক্তব্য নিয়েও তারা কটুক্তি করত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 রসুল্লা সাল্লু আলহাম যাকে বেছে নিলেন তিনি হলেন মুসআ এবং এবং ওমায়ের রাজে আনহু অর্থাৎ মুসআ হলেন মক্কার বাইরে প্রেরিত আল্লাহ রসুলের প্রথম অ্যাম্বাসেডর মুসাহাব এবং ওমায় ছিলেন একজন প্রতিনিধি শিক্ষক এবং আলিম কোরআসে ধনী পরিবারের সন্তান মুসআ মুসলিম হওয়ার পূর্বে তিনি ছিলেন মক্কার সবচেয়ে উচ্ছন্ন যাওয়া যুবক যার পরনে থাকত সবচেয়ে দামি জামাকাপড় শরীরে থাকত নিত্য নতুন সুগন্ধির ঘ্রাণ তার মা ছিলেন অনেক ধনী মুসআ ছাড়া আর কোন ইসলাম গ্রহণ করলেন তখন তার মা তাকে ত্যাগ করলেন তার বিরুদ্ধে যে মুসঅাব শৈশব কৌশল যৌবন কাটিয়েছিলেন প্রাচুর্যের মধ্যে তিনি হঠাৎ সহায় সম্বলহীন এক যুবকে পরিণত হলেন জীবন হয়ে গেল রুক্ষ কঠিন মুসআ যখন উহুদের যুদ্ধে শহীদ হন তাকে দাফন করার জন্য পর্যাপ্ত টাকা তখন ছিল তা দিয়ে তাকে ঠিকমতো ঢেকে তার পা বের হয়ে যাচ্ছিল আবার পা ঢাকতে গেলে মুখ দেখা যেত আমরা রসুল্লাহ আলাইসালামের কাছে গিয়ে বললাম এখন আমরা কি করবো রসুল্লাহাম তখন তাদেরকে কাপড় দিয়ে মুসআরের মুখ আর কিছু ঘাস দিয়ে পা ঢেকে দিতে বললেন মুসাহ বিন অমায় রাহানু ছিলেন রসুল্লা সাল্লা পক্ষ থেকে মদিনার প্রতিনিধি তার উপর অর্পিত এই দায়িত্ব ছিল বেশ কঠিন তিনি মদিনায় থাকার জন্য মক্কা ত্যাগ করলেন আল আউস ও খাজরাজের মধ্যে শত্রুতা থাকায় তিনি সেখানে সালাতের ইমামমতি করতেন কারণ দুই গোত্রের কেউই অন্য গোত্রে ইমামের পিছনে সালাত আদায় করতে চাইত না মুসাহাব মদিনায় আস আদ বিন জুরার সাথে থাকতেন তারা সেখানকার একটি বাগানে অন্যান্য মুসলিমদের সাথে দেখা করতেন তারা সেখানে মুসলিমদের ইসলাম সম্পর্কে শিক্ষা দিতেন মুস তাদের সাথে নিয়মিত হালাকা করতেন তারা বসতেন মোদিরার আওস অধীনস্থ একটি এলাকায় তখন পর্যন্ত মুসলিমদের অধিকাংশ ছিল খাজরাজ কোত্রের আউসের অল্প সংখ্যক লোকই ইসলাম গ্রহণ করেছিল মুস আব আওস কোত্রকে ইসলামের দিকে আগ্রহী করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এই কারণে তিনি আল আউসের এলাকায় গেলেন আউসের নেতাদের বিষয়টি পছন্দ হলো না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 এখানে একটি ব্যাপার লক্ষণীয় যে মদিনাবাসীরা বেশ খোলা মনের ছিল ওপেন মাইন্ডেড মক্কার লোকেরা যেমন শত্রু ভাবাপন ছিল না তারা অন্যের কথা শোনার ব্যাপারে মুসঅ তাকে ইসলামের দাওয়াত দিলেন সােন ইসলাম লাভ করল দুর্গের চাবি মুসলিম হওয়ার পর আনহু প্রথমে তার লোকদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন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 তারা চাচ্ছিল এই সংঘাতের অবসান হোক এই হানাহানি দেখে তারা ক্লান্ত এবং বিরক্ত ছিল তাই যখন তারা রসুল উল্লাহ সাল্লাহ আলাইস্লামের কথা শুনল তখন এই ভেবে তারা আসান্বিত হল যে আল্লাহ তার রসুলের মাধ্যমে তাদেরকে ঐক্যবদ্ধ করে দিতে পারেন আইসারদ্লা আনহা বলেছেন বু আসের যুদ্ধ ছিল আল্লাহতাল কর্তৃক রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামে হিজরতের জন্য নির্ধারিত একটি প্রস্তুতি এই যুদ্ধে তাদের প্রায় সব নেতা মারা পড়ে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 মদিনার ভেতরে বসে মোনাফিক সেজে সে জীবন ভর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যায় সেই ইতিহাস পরবর্তী পর্বগুলোতে বারবার আসবে ইনশা আল্লাহ আল্লাহ সুরাবাক্কার বাকারা ষোলো নম্বর আয়তে বলেছেন তুমি হয়তো কোনো জিনিস অপছন্দ করো কিন্তু তাতেই তোমার জন্য ব্যাপক কল্যাণ রয়েছে আওস এবং খাজরাজের মধ্যে সংগঠিত বুয়াসের যুদ্ধটি ছিল একটি রক্ষক্ষয়ী যুদ্ধ যদিও এই যুদ্ধে দুই গোত্রেরই অনেক ক্ষতি হয় কিন্তু তা তাদের ইসলামী প্রবেশের নিয়ামক হিসেবে কাজ করে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 যহম কিত্লিম কবস্তিহ আলীন কু ফল মরফু কুমি সলানি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 তো যাই হোক ইহুদিদের ইসলাম গ্রহণ না করার কারণ ইগো আর কিছু না মোহাম্মদ সাল্লু আলহিস একজন আরব শুধু এই কারণেই তারা ইসলাম গ্রহণ করে করেনি তারা ইহুদি জাতির শ্রেষ্ঠত্ব নিয়ে অহংকার করত। তাই তারা আরবদের সহ্য করতে পারত না আল্লা সাল্লাহু আলহিসামের আগমনের সময় পুরো পৃথিবী ছিল সিরকে লিপ্ত ছিটে ফোটা তাহিদ ছিল শুধু এই ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে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 আউস এবং খরাজ এই দুটি গোত্র মদিনার হলেও তাদের অরিজিন অরিজিনের বহু বছর আগে তাদের পূর্বপুরুষ ইয়েমেন থেকে মদিনা হিজরত করে আল্লাহ কোরআনে আনসারদের প্রশংসায় বলেছেন ইউ হিব্বূন মহ জর ইলায় জিদন শি সুদূরি হজত উতু সি ওয়ু সি না ফুসি بِهِمْ খস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 আর লোকেদের সাথে বিতর্ক করো এমন পন্থায় যা অতি উত্তম তোমার প্রতিপালক ভালো জানেন কে তার হয়ে গেছে। আর কে সঠিক পথে আছে তিনি বেশি জানেন। এই আয়াতে আল্লাহ বলেছেন সাথে দাওয়াত দেওয়ার কথা হিকমা কি ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ হিকমাহকে সংজ্ঞায়িত করেছেন এই বলে হিকমা হলো উচিত সময়ে উচিত উচিত কথা বলা অর্থাৎ হিকমা মানে সময় এবং পরিস্থিতির কথা মাথায় রেখে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 মুসাব মদিনায় বেশ সুপরিচিত হয়ে যান লোকেরা তাকে বলতো মুখ রে অর্থাৎ করে বা তিলাওয়াত অনেক মানুষ ইসলাম গ্রহণ করে মদিনার মানুষদের শিক্ষক ছিলেন মুসাব আর একটি বড় মর্যাদা ইসলামের ইতিহাসে তিনি প্রথম জুমা পড়েছিলেন সেই জুমাতে চল্লিশ জন অংশ নিয়েছিল তবে মদিনায় ইসলামকে ছড়িয়ে দেওয়ার কৃতিত্ব কেবল মুসাবের একান নয় যেই ছয় জন মুসলিম সবার আগে ইসলাম গ্রহণ করেছিল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 যাই হোক শেষ পর্যন্ত মোদিনা দাওয়াতের উর্বর ভূমিতে পরিণত হল ইসলামের কথা মোদিনার মুখে মুখে আল্লাহ রসুল সাল্লু আলাইস্লামকে তারা এখনও দেখেননি কিন্তু সবাই আল্লাহ রসুল সাল্লু আলাইস্লামকে খুব মিস করছেন তার জন্য উন্মুখ হয়ে বসে আছেন মোদিনার মানুষের মনে উৎকণ্ঠা দুশ্চিন্তা আল্লাহ রসুল্লাহু আলাইস্লামকে ঘিরে কেমন আছেন তিনি কোথায় আছেন তিনি আল্লাহ রসাল্লের জন্য মোদিনার মুসলিমদের আল্লাহদিনীত সন্ত হয়ে থাকবেন জাবিরের এই কথা থেকে অব্যক্ত একটা কথার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর তা হল রসুল্লাহ আল্লাম কবে মদিনায় আসবেন মদিনার এই চমৎকার পরিস্থিতির রিপোর্ট নিয়ে মুস আব দাওয়াতের বছরে আর এর পরে ঘটলো ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ যাকে বলে মোড়ে দেওয়া ঘটনা একটি হচ্ছে ওসাল আল্লাহ আসহাবি সাল্লাম আল্লাহাম আসসালাম সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org or to our facebook page www.facebook.com slash raindrops youtube channel www.youtube.com slash